الحمد لله نحمده ونستعينه ونستغطله ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أن تتنع من سيات عمالنا من يهده الله فلا مهلا له ومن يغرده فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمد عبده ورسوله আমরা শুক্র গুজার হচ্ছি যিনি আমাদেরকে মার্কাজ জামে মসজিদের জুমার সালাদ আদায় করার পরে এলমে দিনের সিপাশা নিয়ে बसारहफिक इनाए कर जुमार पर आगे चालू रमजानर कारण दर्ज करते नहीं समस्या एन थे इंशाल्ला जो कितब लेखा ही दार्त हो 95 देखी साउही मूल शिक्षा बैर पचानबे पृष्ठी शर्ता क्या शर्त एवं प्रश्नोत्तर आकार मोट शर्त हाथी एर मध्य प्रथम शर्त हलिम ज्ञान अर्जन की जिस एर जदि ज्ञान ना थेद की ग्रहण कर प्रथम शर्त ही हम वेल्थ ज्ञान अर्जन कर सब समय जो दाबी कर ले संगे दलिल थी এটার দলিল দলিল সুরায় মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরর উনিশ নম্বর আয়াতেন তুমি জেনে রাখো ইলেম অর্জন করো কিশোর এলেম অর্জন করা তাহিদের জন্য সত্ত কারণ আমরা যার এবাদত করবে খানগত করবে তার সম্পর্কে না জানলে সে এবাদত করবে কি করে থেকে বর্ণিত মুসনাদ আহমদের চারশো আটানব্বই নম্বর হাদিফ রাহ আলাই্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি মৃত্যু বরণ করল এমত অবস্থায় যে সে এনেম রাখে জ্ঞান রাখে জানেম রাখে অবস্থায় যদি মারা যায় দা খাল জান্ সে জান্নাতে প্রবেশ করবে এখানে রাফুল্লাহাম বলেন নাই বলল ওষ্য বলার কথা আছে এটাও ওই হাদিসের কি অর্থ এখানে স্পষ্ট হয়ে গেল দ্বারা যে খালি মুখে বললেই চলবে না বলতে হবে মনের বিশ্বাস নেই মেনে শুনে না জেনে না আন্দাজে লাহ বললেই চলবে না এলেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইমাম বোখারি রহমতুল্লাহ আল্লাহা খারের দান করুন আমি বোখারি শরীফ শুরু করেছেন অহির আলোচনা দিয়ে যারা বোখারি শরীফ সম্পর্কে জানেন তারা জানেন শুরুতে আছে কি আমরা ইনশাল্লাহ এখানে এই কিতাবগুলো আমাদের লেখার বাইরেও তো কিতাব রাখবো ইনশাল্লাহ যাতে আপনাদের কিনতে সুবিধা হয় बुखारी मुस्लिम हजीफर कितबने का महतुम ग्रहण इनशाला देखते सुविधाएं कारण पढ़ा दरकार विषय भलो कित विषय एख ले शुरू करा समय बेपारे बांगे प्रचलित गोपिर बांगला गर्टी भूल ना कर हादीर क्षेत्र एक ही अवस्था कतगो माशाला हादी बोकार व्याख्या कर ধ্বংস করেছে তা বুঝতে পারি না যেখানে বোখারির ব্যাখ্যা করেছে না বোখারি কে ধ্বংস করেছে এই যে সে বহু বা রকম বোখারের বঙ্গানুবাদ বোখারের ব্যাখ্যা বড় বড় লোকেরা করেছেন मतर जमन मन कर बुखारी अनुबा बुखारी सलाफ्य राफल आगे हाथ उठा कथा रुक हादिसगुल जो आसलो एक लोक हादिसा पड़े बुझे जेहर ओई व्याख्या हास्य का উনি ভাষ্য ঢুকাইলেন ওখানে ভাষ্য ঢুকাইলেন কি এহারিসটা মাংস হয়ে গেছে রোহিত হয়ে গেছে বাতিল হয়ে গেল ভাষ্যকার না বোখারির সর্বনাশকার বিনাশকার বুখারির বিনাশকার নষ্ট বুখারিতে এরকম একদিন একটা উদাহরণস্বরূপ বললাম এই আমরা বলি যে আপনারা বোখারি পড়লে ওই ব্যাখ্যাগুলো যে লেখা ওইগুলো পড়বেন না ব্যাখ্যা দিয়ে বোখারি সর্বনাশ করেছে। বলছিলাম যে বিষয়টা ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বুখারি শুরু করেছেন ওহিদ আলোচনা নিয়ে কি দিয়ে কারণটা কি ইসলামের সমস্ত এলেমের মূল উৎস কি ওহিজ সুন্না বলেন এজমা বলেন কেয়াস বলেন সবকিছু আল্লাহর রাতুলের সুন্না কি ওহির বিপরীত না ওহির সমর্থক আল্লাহ রাতুল ওহির বিরুদ্ধে শুরুর দিকে আয়াদ সম্মু জান হাওয়া ইন হুয়া ইন হ্যা মোহাম্মদ সালাম হাওয়া নিজের থেকে কোনো কথা বলেন না তিনি ওহের থেকেই কথা বলেন যে ওহে তার প্রতি আল্লাহ থেকে করা হয় তাহলে বুঝা গেল আল্লাহর নহী শরিয়াস বয়ান করতে গিয়ে যে কথাগুলো বলেছেন ওগুলো কি আসলে ওহেই এই জন্য দুই রকম ওই রকম ওহে মতলু ওহিএ গায়ের মতলু ওঠিএম হচ্ছে কোরআন করা হয় কোরআনের এক একটা অক্ষর পড়লে দশ নাকি পাওয়া যায় কারণ এটা কঠিত ওহি ওহি মাতলু হাজিসের এক একটা অক্ষর পড়লে দশ নাকি পাওয়া যাবে তা বলা হয় না কিন্তু কারণ কি এটা কঠিত ওহি না পবিত্রতা তালাদ ডাকাত এগুলো আলোচনা করা উচিত ছিল কিন্তু না উনি কিতাব ওহির পরে ইমানের আলোচনা করেছেন অভিভিত্তিক কিমান হবে এরপরে এনেছেন কেতাবলী আইলেন্ড এনেছেন এরপরে শুরু করেছেন তাহারাত উজু গোসল সালাদ এইসব আলোচনা বিষয়টা কি বিষয়টা হচ্ছে এই ইমান পদ্মার এপারে আর শরিয়াতের উজু গোসল পদ্মার ওপারে মাঝখানে একটা ব্রিজ দরকার এই সেই ব্রিজটা হল এলেন ব্রিজটা কিমানবিহীন আমল চলবে না আর আমলবিহীন এখন ইমান আনলেন আমল করবেন এলেন সার করলে চলবে আন্দাজে করলেন পিসাব বস করলেন এটা ফিরে মুরিন্দা করতে পারে মমিন্দা করবে না আমল করার জন্য দরিদ্র আল্লাহ নবীর সাহাবিরা জিক্রি করেন এরকম বরফ লাগানো আর ধাক্কা মারার কোন হাদিস আছে আল্লাহ নবীরা ক্রিকেটের খেলায় দৌড় দিও আইসি পাইছি ওই দেখা যায় ওই আল্লাহ না এটা বেশিরভাগ তো শ্রমিক মজুর অশিক্ষিত আর শ্রমিক মজুররা কি করে আল্লাহ হে আল্লাহ ওদের আল্লাহ ওই দেখা যায় ওই আল্লাহ না এইসব যে বেহুদা বিষয়গুলো আছে এগুলো সাহাবায় কেন করেন ওদের মাহফিল গুরুতে গিয়ে দেখবেন বাদরের মতো ঝুলে ওই যে স্বামী না কোনো সাহাবিরা এই বাদর ঝুলা ঝুলেছেন কোন জায়গায় এই বান্দরানি করতে ইসলাম শিখাইবেন এই জন্য বলছি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই একদিকে রাখবেন ইমামকে আপনি এলেম অল্প আমল অল্প করেন কিন্তু শুদ্ধভাবে করেন এইটা ভালো না বেশি পরিমাণ আমল করলেন অশুদ্ধ কোনটা ভালো এটাই মনে রাখতে হবে তাও সেই প্রথম শর্তাহা ইল্লা এরপরে আরো দলিল আছে কোরআনের ভিতরে চোরায় ইব্রাহিম চোদ্দ নম্বর চুরা বাউন্ন নাম্বার আয়া বস্তুতে এটা একটা পেগাম বলা গুল্নাস মানুষের জন্য পেগাম বার্তা মানে বার্তা যা পৌঁছে দেওয়া হয় বলা গুলনা अल्लाहत कुराना बार्ताल मानुष मानवतार मानुष के सवधान करार्ज कुरानर पर এবং যাতে তারা জেনে নেয় করে কিসের নিশ্চয় তিনি এবং যাতে জ্ঞানী লোকেরা নসিহা অর্জন করতে পারে বুদ্ধিমান লোকেরা চিন্তা ভাবনা করতে পারে এই দেওয়া হয়েছে এখানে আল্লাহ তালা বলছেন কি দেখে যান চিন্তা করবেন আল্লাহ বলছেন জ্ঞানী লোকেরা যাতে চিন্তা করে করান কিন্তু আল্লাহ বলেছেন গবেষণা করার জন্য চিন্তা করার জন্য এই আয়াতেই আছে আল্লাহ বলছেন বলুন আলব জ্ঞানী লোকেরা এটাকে নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে এখানেও আল্লাহ বললেন যাতে তারা জেনে নেয় এমনি ভাবে কোরআনের চুরায় দুঃখ রুখ তেতাল্লিশ নাম্বার চুরা ছিয়াশি নাম্বার আয়া আল্লাহ তারা বলছেন লিদা বিল হককে অহমিয়া মান লিদা বিল হক যারা সত্যের সাক্ষ্য দিয়েছে হকের সাক্ষী দেয় অহমিয়া আলামুন জেনে শুনে এলেন রেখে আন্দাজে না সাক্ষী রেখি বুঝে শুনে আন্দাজে সাক্ষী হয় না সাক্ষী দিতে হলে কি লাগবে শুনে দিতে হবে না সাক্ষী বলা হবে না আমি সময় কোরআনের স্পষ্ট এবার এই সাক্ষী আল্লাহ বলেন কোরআনের সবচেয়ে বড় সাক্ষী আকবর বড় সবচেয়ে বড় সাক্ষ্যগুলি বড় সাক্ষ্যকাল্লাহ যদি আপনাকে প্রশ্ন করা হয় কোরআনে এমন কোন সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন সমস্ত ফ্রেস্তারা দিয়েছেন সমস্ত জ্ঞানী লোকেরা দিয়েছেন সেই সাক্ষী কোনটা যে সাক্ষী সমস্ত জ্ঞানী লোকরা দিয়েছেন সেই সাক্ষীটা কি এটা বুঝে শুনিতে এ কারণে দেখেন আল্লাহর নবীর কাছে এসে বলতো আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসিক আমরা সাক্ষ্য দিচ্ছি ভালো কথা কিন্তু আল্লাহ তারা কি বলছেন আপনার কাছে যখন বলবে আমরা সাক্ষ্য বিচ্ছি আপনি আল্লাহ রাসুল তারা এই বলবে আল্লাহ তালা কি বলছেন শুনুন আল্লাহ বলছেন আল্লাহ জানেন নিশ্চয় আপনি আল্লাহর রাসুল আল্লাহ সাক্ষী দিচ্ছেন রাসুল আল্লাহ বললেন মুনাফিকরা মিথ্যাবাদী এটা কেমন কথা আল্লাহর রাসুল কি আল্লাহ রসুল না আল্লাহ কেন বললেন মিথ্যা এটা খুব গভীরভাবে চিন্তা করে বুঝতে হবে क्षी दी सी बना छा सी बी बना जेहतु बोलते रसुली बला जाएगा তো সাক্ষী বলা যায় না তারপরে ওরা কি দিচ্ছি এইটা মিথ্যা বলছো ওরা সাক্ষী দিচ্ছি এই কথাটা কি আর ওই যে বলল আজকে না এই কথা মিথ্যা কোনটা ওরা যে ওদের এই কথাটাকে সাহাদা সাক্ষী বলে নাম দিল এইটা কি বলতো ওরা মিথ্যা বলেছে এটা মনে রাখতে হবে এজন্য এখানে দেখেন আরবি কিনামার যারা বোঝে তারা এটা খুব ভালো করে বুঝত আপনারাও পড়বেন এখন আরবি শিখবেন আর করবেন দেখি আমাদের একটা ইচ্ছা আছে ইচ্ছা তো অনেক কিছু যারা কাজ কাজকর্ম করেন রাতে এসে থাকবেন ফাঁকা খাওয়া এখানে খাবার বুঝে গেছে ফাঁকা খাওয়া এখানে চাকরি করবেন চাকরির পর দেখা শুরু হবে রাত দশটা পর্যন্ত রাশ হলো এইভাবে যদি আপনারা পড়াশোনার জন্য তৈরি হন কিন্তু যারা এরকম যদি আমরা মোটামুটি দেখি যে হ্যাঁ একটা ক্লাস করার মতো অবস্থা হয়ে গেছে আমরা এই ছাড়া চালু করে দেব সুবিধা আর কি আপনারাও আরো বেশি শিখতে পারবেন ওরা হাসির বুঝতে পারবেন আর যাদের সেরকম সুযোগ তারা भर्ती करबी जरा बुद्धर सीते गाषाई ताकिद गुरुत्व तीनट गुरुतपूर्ण शब्द व्यवहार कर इन्ना, का। इन्ना।, इन्ना का एक शब्द আর একটা শব্দ আছে লাগে লা যদি টান হয় লাথ নিশ্চয় জিকির করে লাহা ইল্লা কি করে লাহ মানে অবশ্যই আল্লাহ ছাড়া না লা ইহমানি মত কোন আছেন এইখানে লাহা লা ইহ বলে রাখ লাইল দিয়ে আর লাইলাহা যদি বলে ডান তাহলে তো অবশ্যই আল্লাহ আছে আল্লাহ রাখছে লাইলাহা ইল্ অবশ্যই অবশ্যই আল্লাহ আছে আল্লাহ লা মানে लारा आना थे शुद्ध लाम जबर ला तर কান দিয়ে বর্তমানে কানবাহ অবশ্যই আল্লাহ আছে আল্লাহা মানে অবশ্যই আল্লাহ আছে আল্লাহ থাকে আল্লাহ থা অবশ্যই আল্লাহ কি এখানে দেখবেন যে ইন লা লাফ একটা লাং মানে অবশ্যই বাক্যগুলো আছে একটা হলো বাংলাদেশ মানে উদ্দেশ্য বেধে যেরকম একটা হলো মুক্তা দাব একটা বলে খবর দিতে পারে দুইটা যদি মানে দু দুইটাই কি আছে বিশেষ জাতীয় এরকম যদি হয়না শব্দটা আর লাম লামে তাকিব লারাফুল্লা আরেকটা হলো দুইটাই জুমলায় এসমিয়া তিনটা হলো ওরা তিনটা তাকিব দিয়ে রাখুন আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয় মোনাফিকরা অবশ্যই মিথ্যা নিশ্চয় মোনাফিকরা অবশ্য অবশ্যই মিথ্যাবাদী কয়টা হলো এইসিয়া মোমতা জায়বাং খবর দুটোই যদি এস হয় তো জুমলেসমিয়া হয়ে যায় এটা একটা আর ওই যে কাজেবনের লাকা কি আছে টান ওরা তিনটা তাকিদ দিয়ে বললো আমরা অবশ্যই সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই আপনারা আর আল্লাহ বললেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয় নিশ্চয় ওরা মিথ্যাবাদী क्या मिथ्या पा तथा मिथ्या तथा सक्षी नाम रेखे थे एते की मिथ्या क्लियर हल अपनी रसुल मिथ्या তারা বলে নাম রেখেছে তো এটা হল কারণ আছে মোটেরকম আমরা প্রথম শর্ত আলোচনা করলাম আলেম অর্জন করা কিসের সেরেন দাঁড়িয়ে যান যেগুলো হাত তুলেছেন সামনে চলে আস কারণ প্রশ্ন থেকে প্রশ্ন তৈরি হবে তোমার অনেকের মনে প্রশ্ন আসবে আর এইগুলো সব না একটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করবেন করা যাবে না কি যারা দূরের থেকে আসেন দেখা করবেন এই প্রশ্ন উত্তরে করবে করবেন আমাকে খেয়াল রাখবেন নতুন যারা আসবেন খেয়াল করবেন এখন থেকে জুমার পরে দার্স হবে দার্সের পরে প্রশ্নোত্তর হবে এরপরে দূরে যারা দেখা করছে আসলে দেখা করবে ওই সময় আপনারা কাসেরা করবেন না অনেকে অনেক দূর থেকে আসে গোবিন্দপুর থেকে আসে সিলেট থেকে আসে আপনার কিসের থেকে চট্টগ্রাম থেকে আসে খুলনার থেকে চট থেকে আসে তো এরা দেখা করতে আসেন বছরে একবার আপনারা তো সবসময় আছেন ওনাদের সুযোগ দেবেন আপনার ইচ্ছে বলে বাসায় এখন দেখা করতে পারেন তো এই জন্য এই প্রশ্ন উত্তরের পরে আপনারা চলে যাবেন ওনারা দেখা করবেন ইনশাল্লাহ এই নিয়মটা আমাকে রাখবেন তাহলে আমার জন্য সুবিধা হবে দূরের জন্য যারা সাল তাদের সুবিধা হবে যে পরস কার আছে বলেন ক্রিয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি ইতি সহবাস पहले से केत्रे गापारा देखा सीआम तो भाग भांगे गाजा गापारा दोको खर्च हो गांगा इत अवसर आग ना कर प्रश्न करेको मणि जो की घटाए তা সিএম ভেঙে কাজা করতে হবে এতে কাপড় আসবে না সিএম ভেঙে যাবে বীর্যপাক ঘটাই সেটা যে কোনো উপায় হোক আর যদি স্বপ্নে দোষ হয় দিনের বেলায় কিয়ামবস্থায় ঘুমা গেল স্বপ্ন দোষ হয়ে গেল বীর্যপাত ঘটলো এটা সিএম ভাঙবে না স্বপ্নে দোষের যদি বীর্যপাক ঘটে সিয়াম ভাঙবে না স্ত্রীর সহবাস করে যে কিয়াম অবস্থায় বীরজপাত ঘটায় সিয়াম ভাঙবে কাজাও হবে কাপড়াও অভাব আর যদি এমনি বীর্যপাত ঘটায় কিন্তু কাজা হবে ভান্তে কাজা করতে হবে না কিন্তু একটা বিষয় হচ্ছে যে মানে একটা এরকম আলোচনা হয়েছে তোমার আগে কোরআন কন্যা যে মাতারা গুলো বর্ণিত আছে এই মাতারা গুলো দুই রকম কম ই মাতারা এরকম যেগুলো সমস্ত উম্মার কাছে এক একমতে গ্রহণ করেছে আর যেগুলো ইফতলাভ হয়েছে ওগুলো বিরোধপূর্ণ মাত্রা মসজিদের ইমামদের মাস দ্বারা করা হয়ে গেছে হয়। এগুলো তো আছে দেখার মধ্যে বোধ হয় আছে কোনো জায়গায় সম্ভবত মরণ এক ব্যাপারে মরণ একবার এই বইটার মধ্যে দেওয়া আছে পয়সা এটা হারামা কি করে দায়ে করা হ্যাঁ ভালো কথা এটা দ্বারা জায়েজ করা হয় না এটাও কোরআন শুনে আছে আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম খেলাফত তথা ইসলামী রাষ্ট্র গঠন করার পরে राष्ट्रीय क्या जो नियोग करतन वायतुल माली वेतन वायतुलत अपर दिखे जदिनी क्षेत्रमत आंजाम दी तक व्यवस्था ना कर मालम मोकाम बाल हिसाब मुसलिगर पक्षा तुम व्यवस्था बैसुल माल व्यवस्था नाथ मुस्लिम हमाम के व्यवस्था एर पर इमाम पाविन पाव जाए, जाए। दरकार नहीं যারা আমরা এখান থেকে না আমি এখানে মার কাজ করবার এখানে যেভাবে হোক আলবসা করে চলছে তো এখন এরকম মাদ্রাসায় পড়াচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে কারণ তারা এখানে কাজ অন্য কাজকর্ম করত এটা ভিন্ন বিষয় তালিমের জন্য বা ইমামতি মোহাজদিনের জন্য আগে এটা বাইতুল মালের থেকে দেওয়া হতো এখনো মুসলিমরা কি করবে বাইতুল মাল থেকে আমরা যেটা এখানে করছি আমাদের তো বাইতুল পক্ষ থেকে আমরা এগুলো ব্যবস্থা করে থাকি তো সেই হিসেবে এই প্রশ্ন আমাদের এখানে জন্য প্রযোজ্য না যদিও অন্য জায়গার জন্য প্রযোজ্য তারপর আমরা বলবো যে বিষয়টা এজমা হয়েছে এটাও কুরআন সুন্নাহ ভিত্তিক নতুন কিছু না আইতুল মাল থেকে আগে দেওয়া হতো এখন যদি বাইতুল মাল নেই সেজন্য দেওয়া হচ্ছে এটাই ইসমাদ্দারাজ জায়েজ কারণ যেমন ফর নামাজ না জি হ্যাঁ আচ্ছা জি বলান আপনি তারপরে দুজন যদি থাকে তুলিশ জন ফিরে আলোয় ফবল করে নেয় দুই হাতের এই কথা বলে তো এই কথা আমি তাদেরকে শুনেতে যায় আমার তোরা আমার পঞ্চাশ আছে আমি কিনা মন্দির প্রমাণ আছে যে বলতে যে বাদ করতে চাচ্ছে লোকের সময় দলের তাকে বোঝাই এটা প্রমাণ জায়গাতে না পারলে কখন জামনে চাই এখন ওটা বিশেষ হয়ে না তোরা বলতে প্রমান না থাকলে দলিল না থাকে এটা প্রচুর দলকে এটা চেয়ে লাগবে বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে পীরের কাছে মরিদা খরচ তারপরে বই পৃষ্ঠার লিচে লেখা আছে কারো যে দুইজন পীর হয় উভয় পীর মাফ করেন দো পিড় দো জান পাকারকে ভেস্ট মেলে এই জায়গা তুই ঘরে চলে তোমার দুই পীড়ে দুই কোনো যান ওদের লাইব্রেরি ওদের লাইব্রেরি বইগুলো কিনেন দেখবেন তারা জানি একটা অভিজ্ঞতা তারিখ আছে না আপনি জানেন না তো খামার খাবার আপনি এখন যেটা করবেন সেটাও নেই আপনি ওদের বইগুলো কিনে। বইগুলো কিনে নিজে পড়েন নিজে পড়ে আগে বুঝেন তারপর ওদেরকে ধরেন এরপরও দেখবেন দেখাইল তখন তারপরে আপনি বই কিনেন কিনে তারপর ওদেরকে দেখান এরপরে দেখানোর পরও তারা না। তখন আবার আরেকটা ঘুরে কারণ এদের মাথার মধ্যে তীর মুড়ি যেমন ভাবে ঢুকছে পাওয়া যাবে না পিডির কথা মানা ফরজ নিজ ধরা ফর ওদের বইতে লেখা আছে তো যাই হোক এটা আপনি যদি আমাদের কথার উপরে আপনার প্রশ্ন থাকে আমার বই দেখে এরপরে আপনাদের আপনার জন্য যেটা বলবো আপনার জন্য যেটা বলবো সেটা হচ্ছে আপনি নিজের বইগুলো কিনে একটা ওদের লাইব্রেরি কিনবেন একটা ওদের একজনকে নিয়ে যাইবেন ওদের প্রকাশনা আছে আলে ছাগ পাবলিকেশন মুজাহিদ প্রকাশনী বাংলা বাজার ইসলামী টাওয়ার আছে ওখানে ওদের ও লাইকির চালা দাচ্ছে ওখানে সব বই পাওয়া যায় মরহমপিরে সাত যা বলি ওদের বই আছে কিনা থাকতে অবশ্যই এইখানে যারা আছে প্রায় সবাই সেই বইগুলো আছে আচ্ছা বই আছে দেখাই হাজার বই দেখে নেবেন জি আপনি হাতে উঠলেন আগে বলেন মসজিদের ভিতরে কবর থাকলে না পাই যদি থাকে বা বাইরে থাকে আলাদা দেওয়া দেওয়া থাকে আর পরে বলেন এগুলো বিস্তারিত উত্তর দেওয়া আছে আপনার মতো এরপরে আবার যখন পড়ে তখন আবার ফিরে আসে যদি কাফের হয় আবার ইমান ঢুকে যদি ঠিক মতো খেলা করে এটা মোনাফিদার খেলা আচ্ছা নবীরা মেরি তোলা জীবিকা এই কথা বুঝতে পারবো না দিনকে আমি সঠিক্ষণ বইতে আসছে নবী মৃত্যু করেছেন একটা জিনিস খেয়াল আমাদের কথা এটাও বলা আছে শহীদরা জীবিত নবীরা জীবিত তার অর্থ কি হারিয়া হারিয়াছে না আমরা যেরকম জীবিত এইরকম জীবিত না ভিন্ন জগতে জীবিত আমরা তো মানি কোরআনই আছে শহীদরা জীবিত সেই জীবিতকে আমাদের মতো জীবিত কবর নবীরা জীবিত তাহলে নবীকে কবর জীবির জন্য কি বেঞ্চ নবী জীবিত কবর জীবিত থাকে কোরআনে স্পষ্ট হয় তা এটা আমার বিস্তারে বহুবার আছে আর ওরাও মৃত্যুবরণকারী মৃত্যুবরণকারী মৃত্যুবরণ করবেন এরপরে কোরআনের আরাকায় মোহাম্মদ ইল্লাহ রাসুল মোহাম্মদ একমাত্র রাসুল তিনি একমাত্র রাসুল রাসুল কিছু না আল্লা নাম ত্রেস্তা निहत हन तुम्हरा कि पिछले फिर आसन आल्ला मृत्यु কি খুব বা দিয়েছিলেন বোখারি আছে আমাদের বইটাও দেওয়া আছে এই বইগুলো পড়বেন আপনারা এই বইগুলো লেখা ভিত্তিক এই সমাজের সবই আন্দাজে করেন আমি গত বলেছিলাম পীরের মরিদরাও পীরজা বলে তাই মানে আর তাচাই করে না আর আপনারা আমি যাবি তাই মানলেন তাই করলেন না তাহলে বাদ করলো কেন না এটা বদলাতে হবে আমি যেটা বলি ওইটা আপনারা দলির ভিত্তিক মুগুস্থ করবে নিজে নোট করবেন না আমার কন্ট্রোল হইবেন না বইতে লেখা আছে চিরে গেছে মরি হওয়া খরচ দিলেন মালিক পাল্লা হয়ে দিল আপনি দেখানব্বিশটা দেওয়া আছে কারো দুই পিড় থাকলে দুই পিড়ে বেস পি নাই বই খুলে দেখা হবে না এটা বলে না ওরা তখন আবার অন্য পেশ লাগায় ওরা বুঝবানা বুঝবানা এটা মারে ফাতে ভেস এইগুলা সবাই বুঝে না তখন বুঝবে না এইসব বুঝতে পারে फेतनबाद जहा होकटर रसुल मृत्युबरण मेरा एकत्री तीवन आनिया जीवित यकम जीवित ना मृत्यु आल्ल अर्थ की এটা বারবাহী জীবনের জীবিত ভিন্ন জীবিত লেখা আছে আগেকার তারা ওইখানে যে জীবিত ওই জীবনটা আমাদের এই এই দুনিয়ার জীবনের মতো না যে জীবিত আছে সেই হিসেবে তারা একত্র হয়েছেন মানে তারা কথা বলেছেন আপনিও করেন এরকম স্বপ্নে আপনার দেহ এখানে পড়ে আছে ঘুমাই যাচ্ছে আপনি আপনার বন্ধুর সাথে অবারাচ্ছেন কত ঘুরে ফিরে বেড়াচ্ছেন এই জন্য বইগুলো পড়বেন আমি বারবার কথা বলছি মরণের আগে পরে যে বইতে আসে ওখানে এই উত্তর দেওয়া যে মানুষের এই দুনিয়ার জীবনে আনন্দ ফুর্তি ভোগ বিরাজ যাই হোক এটা সরাসরি भोग कर देह अनुभव करें इंद्रिय अनुभव कर इंद्रिय कबर जीवन जो बाकी जीवन मृत्यू पर रुहर सब पर सबकि देहू ना और कबर पर देह रुहर उपर प्रजोज्य हो दुनिया सरसरि रुहर देहर उजोज्य रुहू आक्रांत होते ना होते সরাসরি রুহে আক্রান্ত হতে পারে আর ক্লিয়ার কাজে আল্লাহ নবীরা মেয়েরাজে গেলেন মেয়াজে যাওয়ার সময় নবীরা স্বাগত জানাইলেন ভাই তুল মোকাজ একাত্র হলেন এগুলো সবগুলো দুনিয়ার হিসেবে আক্রান্ত হিসেবে খালার দি তারপরে রে क्वेश्चनাম যখন মেনর গিয়ে লাগে যখন কি হাত তুলেছেন প্রশ্ন থেকে প্রশ্ন করতেছেন এটা হবে না আল্লাহ নাস্তিক যারা লেগে থাকে আরমাতি দেখছে কেন এখানে আদিকে এটা স্বাস্থ্য আছে লাগাতার রাখতে পারে রাখতে ভিন্ন কিন্তু মেয়ের লোকের মাসিক বিদ্যুৎসাপের কারণে রমজানের পরে কাজ করতে পারে ওটার জন্য সবাই মাস রাখা জরুরি না যদি এখানে আগে রেখে তারপরে কি করতে পারে আর যদি মনে করেন এমন আর দুইটাই করা যায় তাহলে সবচেয়ে ভালো কারণ হচ্ছে যে পরল টাম রয়ে গেছে আর নকল আদায় করছে যদি মৃত্যু হয়ে গেলে তাহলে কি হবে তো সেই জন্য সবচেয়ে উত্তম হলো। এই সওয়ালের ছয়রতা এটা রাখবে ফরজের নিয়ত করে নিয়ত রেজের নিয়ন্ত্রণ রাখবে যদি সেই আলাদা ছয়টা বলে রাখবো নাশে সে রাখতে আল্লাহ নিয়ত এভাবে রাখবে আল্লাহ যদি আমি আলাদাভাবে ছয়রতা রাখার সুযোগ পাই রাখবো না হইলে এই ছয়টাই ফরজের সাথে তুমি এটা সব দিয়ে দিবো নিয়ত বহু বচন আমল এক আমলে বহু নিয়োগ করা যায় সেবা হতে পারে আপনার জন্য দাওয়াত আর অনুষ্ঠান করার বেদা বেদা কি অনুষ্ঠান যাওয়া না বরং এটা বর্জন করা শুননা বেদা কি দাওয়াতে যাওয়ার শুননা বরং কি করা বর্জন করা শুনি খার জন্য কোন অনুষ্ঠান আল্লাহর ওসমানের ওসমান খোলা বারাস ওসমান খোলা বারাস তো আর আল্লাহ রকু বলছেন আলাই কিন্তু সুন্না সুন্নতি ফোলাফাই রাশি আমার সুন্নাথ এবং ফোলাফায় রাশনাথ সুননাকে তোমার ধারণ করবে যদি একসাথে মিলেন না আল্লাহর রসুর বলেছেন ফাদ আটশো টাকা সিরিক করলো আর সিরিক করলে তাদের জন্য সাত কেননা দেয় আমি জানি अंगदाना मुस्लिम इमाम सहेबी मतला जाना साठ बच्चर नकल एवं उत्तम कथा ठीक क्या अंग दाना जाए बोलते প্রথমত বিক্রি করা যায় নয় কারণ বিক্রি করা মালিকারা নাই দান করা যায় আপনি যদি সস্তাই হয় কোন মানুষের জন্য প্রয়োজন হয় যে তার দ্বারা দিনের ক্ষেত্র হবে বেঁচে থাকলে আসল তো মরণালা হাতেই আমাদের চেষ্টা করতে পারি যে তাকে একটা যদি আমি অঙ্গ তাতে হয়তো সে বেঁচে থাকলে তার বিশাল দিনই হবে তাহলে সেক্ষেত্রে ওরা আমারা দায় বলেন আর যদি অঙ্গ এমন ব্যক্তিকে দ্বেগুণা করল তারা তো বাচ্চা এগুণা চলেন আরো এখানে যায় একমজির ইমাম সাহেব বলেন যিনি একটি মাতলা জানা ষাট বছরের নকলেবাজের চেয়ে সহ বেশি উত্তম আমরা ষাট বছর বলি না আরো বেশি বলি কারণ হচ্ছে সহিভাবে একটা জিনিসকে জানিয়ে আমল করা এটা উত্তম সেই ষাট বছর সত্তর বছর এগুলো তাবলিগুলা জানপঞ্চাশ কোটি এত লক্ষ্য এগুলো কাদের अजाना आकार দেখা আছে পাগলায় আল্লাহ তোমাদের পাইলে চুলা নিতাম আল্লাহ চুল তোমার আছে কোথাও যেটা নাই সেটা প্রমাণ করতে পারে আছে মানে না করবে আল্লাহর চোখ আছে আমরা বলে আল্লাহর চোখ আছে জানলাম জানলাম পদ্ধতি জানিনা কেমন চোখ জানি না আল্লাহর আকার আছে অজানা আকার কি আকার অজানা আমরা জানি না আল্লাহর ওরা বললেন আল্লাহ নিরাকা আল্লাহর আকার নাই নিরাকার এই নিরাকার বলে কি লাগাই নিরাকার তখন আল্লাহ কর আল্লাহ তার সব কিছু আছে মিশ্র কিরকম এখানে দুইটা মতো বলা আছে मतबाद हल्ला मतबदा मनसुर हल्लार्ले पानी जिनकी मिले, मिले अल्लाद अल्लाद एक मिले आल्ला अल्लाहर संगे एर एक मानी आगे भिन्न छोड़ी एटार नाम हलुल एटर नाम की थोलूल. হিন্দুরা যেটা বলে সুফিদের সাইফে আকবর বড় সাইফ বড় বীর আব্দুল কাজে মানুষের বলেবার আর একজন মানে আব্দুল কাজী হল এক সাইফে একবার ওদের কিতাবী এলমিলক সাইখে একবার আছে সেটা হল মহিউদ্দিন এমনি আলামী কিনাম মহাইউদ্দিন এমনি আরে এটা ওদের আলেমরা জানে এটা জানে না এই মহিলার সাগরের লবণ পানি সাগরের লবণ পানি কি আগের তিনি আর লবণ আর পানি আলাদা ছিল একসাথে আছে মনসুর হামিটা হলো আল্লা বান্দা ভিন্ন ভিন্ন পানি পরে আল্লাহ হয়ে গেল চর্ম নাই পীর বলে না প্রত্যেকটা বইতে আস মানসুর হাল্লাদা হইলে কি হয় না এদের তহিদের মৌল শিক্ষী একজন লেখা আছে ভিন্ন কোন অস্তিত্ব নাই সর্ব ঈশ্বর সবকিছুই ঈশ্বর আমরা বলি সব কিছু ঈশ্বরের সবকিছুই ঈশ্বর বিষয়টা ক্লিয়া হলো হিন্দুরাইকেই বলে হিন্দুরা বলে সবকিছুর মধ্যে ভগবান মিশে আছে ওই জন্যই তো বই আছে রশিদা উজানির কালী ইব্রাহিম উদানির কারি ইব্রাহিমের পীরকে জানেন আর রসিদাম এই রসিদম দঙ্গু হি বাইরে গিয়ে যাওয়া মনে পড়াশোনা গঙ্গ হিসাবে ওই ওয়াল সংকোলন একটা বই আছে লেখা আছে অনেকগুলো মুড়ি ছিল রেন্দি রানি মানে হচ্ছে বেশ তো পীর সাহ করে বাড়ায় না। এস্কো না করলে তো কি হয় না তো ওইখানে গেছে রেশাপাড়ায় পীর চিন্তা করতে পারেন আপনি বেশায় হাঁটতে পারবেন লজ্জা লাগবে না বেশায় বাদ দেয় না আমরা তো সব জায়গায় এই যে গান বাজনার ক্যাফে বিক্রি করে দোকানে ওই সব জায়গায় যে হাতে পারে লজ্জা লাগে আর পীর বেশসাপাড়ায় চলে গেছে তো বেশসাপাড়ায় গেলে সব ওনার বেশসামরিদরা সবাই ঠিক গেছে ওর মধ্যে একটা বেশ্যা ছিল খুব সুন্দরী আসে নাই পীরের তো নজর সুন্দরীটিকে গালাগুলোটিকে নজর পড়ে না পীর বলতেছে ওলানি কেন অমুক বেশা আসলো না কেন ওরা বললো যে আমি বহুতম যায় উনকু আনে কেলে তাকে আমরা বহু চেষ্টা করেছি আনার জন্য সে আসে নাই সে বললো কালো মানে কেন বলতে খারাপ কাজ করি কিভাবে যাবো তো বিশ্ব বলল যে না উনকো বোলাও তো পাঁচ সাতটা চলে গেছে গিয়ে তার ধরে নিয়ে আস তো পিস তুমি আসো নাই কেন দেখো আমি এই খারাপ কাজ করি আমার লজ্জা লাগে আপনার সামনে আসতে আমি তো গুনাগার মানুষ পাখি মানুষ पीर क्या बात है? चिंता मार्म कथा की एक चिंता कर रही কারণ বেরসা এগুলো গুনাম মনে করছে এরপরে ওই ব্যবসা বললো কি দেখা হলে অনেক বইতে লেখা আছে বলতে কি না জানিনা লেখা আছে है पीर दो नाम की रशीद রশিদ আহমদ গঙ্গুহির ওয়াজ সংকলন ওনার এক ছাত্র দেখিয়েছেন যেমন চরমায় পীঠদের ওয়াজ সংকলনতে ফজদুল করিম মারা গেছেন ওনার ওয়াজের সংকলনিয়া আমার বাসায় এই জন্য কেউ যদি দেখতে আসে ওগুলো আপনারা দেখে যাবেন আপনাদের সন্দেহ মুক্ত হওয়ার জন্য ওদের করবে ওদের অন্তরে আল্লাপট লাগিয়ে দিয়েছেন ওনারা আপনি যতই চেষ্টা করেন কাজ হবে না এদের বেশা এগুলো বেশি এদের মানায় জর্মানায় ফিরে বলতে আসবে সার কাহিনী নাই খুলে এখানে ওই যে মারে তার আধেক মাস পুজো লেখা আছে কোথায় তো যাই হোক এই বিষয়গুলো কোথেকে আসলাম কি উত্তর যে জান্লা বলবে উজ্জু এরকম খলুল এগুলো সেরকিটা আল্লাহ কোথায় আছে সেটা মানে নাই না অত রহমান আমরা জানি না আকাশে অবতরণ করেন জানি না ইমানরা কফল করা যায় বিষয়টা ক্লিয়ার এখন আল্লাহর আল্লাহ প্রশ্ন করেছি বলে তুমি সব জায়গায় বিরাজমান নিরাকার সর্বত্র বিরাজমান সবকিছু মিশিয়ে আসতে সবকিছু মধ্যে মিশিয়ে আছে নবী মেরাজে গেলেন কোথায় কার এখান গেলেন কোন সময়োথায়াত কোন পর্যন্ত্রেন আপনার কেউ মহিল করবেন না সিদ্ধাতুল মনতাহা পর্যন্ত কি পাওয়া যায় জমিল পাওয়া যায় এরপরে কি নেই আর এরপরে যেগুলো কি চেষ্টায় রপরা বসলো সেখান থেকে আরো সে চলে গেল আছে আর আমি সবসময় বলি যে নিজের দুর্বলতা আমরা আগে পড়াশোনা করেছি বয়ানও করেছি আর তখন আমাদের জনপ্রিয়তা ছিল অনেক বেশি কারণ তখন কি করতাম তখন দলিল যাচ্ছ না আর দলিল না হলে মজাদা বাস করা যায় দরিন্দা থাকলে কি করা যায় মজা দাঁড় করা যায় ভানী বলা যায় পাবলিক শুনতে পায়সে চলে গেছেন আরোটা কেমন তার বয়ান দিতাম কোর্ট থেকে আপনাদের বয়ান কেমন দেওয়া হতো যাই হোক আল্লাহ তালাকে আল্লাহ রতুল মেয়েরাজে দেখেছেন কিনা এর কোনো সহি দলিন নেই মুসলিম হিসেবে আমাদের জানা নাই তো যে বিষয়গুলো আমি বলছিলাম সেটা হচ্ছে জাতিজার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরি পরিমাণ যতটুকু কোরআন হাতে পাওয়া যায় আমরা বিশ্বাস করবাব না কমাবো না এটাই মুসলিমের কাজ বাকিটা নেওয়া শুনলাম যতটুকু জানলাম সময় নেওয়া তাহলে যতটুকু জানলাম না আল্লাহ আল্লাহ আল্লাহ ভালো জানে কমেন্দ্রের কথাই জান আল্লাহ আমাদের এই